সোনালি মাথাওয়ালা মাছ অনেক অনেক বছর আগে মিশরের ঠিক মাঝখানে একটা বিরাট প্রাসাদ ছিল কিন্তু সেই প্রাসাদে শোকের পরিবেশ কারণ তাদের রাজা কঠিন অসুখে তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেক চিকিৎসক চেষ্টা করলেও কোনো ফল হয়নি রাজ্যের মানুষ দিন রাত প্রার্থনা করে চলেছে কয়েকদিন পর একটা নৌকো এসে জেটিতে ভিড়ল আর তা থেকে নেমে এলেন ডির তিনি প্রজাদের বললেন আমি অসুখ তবে আশা ছেড়ে দেবার মত নয় বুঝলে কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় আমি ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারি তবে একটি বিশেষ ধরনের মলম বানাতে হবে আমায় এই মলম তৈরি করতে যা যা লাগবে আমি সব এনে দেব কিন্তু আমার বাবাকে সুস্থ করে তুলতেই হবে ওই মলম বানাতে আমার দরকার সোনালী মাথাওয়ালা মাছের অশ্রু মহাসাগরের কোনো এক জায়গায় ওই মাছটাকে তুমি খুঁজে পাবে আমি এখানে একশো দিন থাকব যদি এই সময়ের মধ্যে মাছটা নিয়ে আসতে পারো আমি তোমার বাবার জন্য এই মলম বানিয়ে দেব কিন্তু একশোতম দিনেও যদি মাছটা খুঁজে না পাও তাহলে আমাকে চলে যেতে হবে সঙ্গে সঙ্গে রাজকুমার তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়লেন প্রাসাদ থেকে অনেক অনেক মাইল দূরে সেই মহাসাগর রাজকুমার ও তার লোকেরা সোনালি মাথাওয়ালা মাছ খোঁজার সব রকম চেষ্টা করলেন মাসের পর মাস কেটে গেল কিন্তু মাছের কোনো খোঁজ পাওয়া গেল না পর ঠিক একশো দিনের মাথায় পৌঁছবো ডক্টর চলে যাবেন কিন্তু হাল ছাড়লে চড়বে না শেষ আরো একবার আমি জলে ঝাঁপ দিয়ে দেখব আর রাজকুমার তাই করলেন আর এবার তার ভাগ্য প্রসন্ন হল আর তিনি সোনালী মাথাওয়ালা মাছ খুঁজে পেলেন জল থেকে মাছটাকে বের করে এনে একটা পাত্রে রাখলেন কিন্তু যেই তিনি তার সাথীদের ডেকে নৌকো বের করতে বলবেন তিনি মাছটার দিকে তাকালেন আর একেবারে স্তব্ধ হয়ে গেলেন মাছটা তার দিকে একেবারে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যদি ডক্টর বাজির চলে গিয়ে থাকেন সবাই এই মাছটাকে মেরে ফেলবে আর নানান রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করবে সেটা আমি হতে দেব না তাই আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব কিন্তু আমি আমার বাবা মার কাছ থেকে এই শিক্ষা পেয়েছি যে অসহায়কে আহত করবে না তিনি মাছটাকে আবার জলে ছেড়ে দিলেন আর প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি ভালোভাবেই জানতেন যে তার এই উদারতা কেউই ভালোভাবে নেবে না তুমি মাছটাকে ছেড়ে দিলে এত সাহস তোমার ওকে দাও সবাই জানে যে এই রাজ্যে যদি কাউকে অন্ধকূপে ছুঁড়ে ফেলা হয় তাহলে তাকে আর কোনদিন মুক্তি দেওয়া হয় না কিন্তু রাজকুমার মাথা পেতে তার শাস্তি গ্রহণ করে চুপচাপ চলে গেলেন সেই রাতে রানীমা চুপি চুপি তার পুত্রের কাছে এলেন আমার রাজকুমার আমি জানি তোমার বাবা খুব রাগ কমবে আমি জানি আমি রাজার আদেশ অমান্য করছি কিন্তু এই রাজ্যের তুমি ছাড়া আর কেউ নেই যে তাই তোমাকে রক্ষা করতেই হবে রাজকুমারকে একটা গোপন পথের নদী অবধি পৌঁছে দেওয়া হলো সেখানে তার জন্য একটা নৌকো অপেক্ষা করছিল দুঃখী মনে মাকে বিদায় জানিয়ে তিনি বেরিয়ে পড়লেন সারা রাত পর। বিশ্রাম নেওয়ার জন্য একটা বন্দরে দাঁড়ালেন যেই মাত্র তিনি একটা দোকানে ফল কিনতে গেলেন আরব নামে একজন যুবক তার দিকে এগিয়ে এলো স্যার আপনি কি নতুন এসেছেন কেন হ্যাঁ কিন্তু আপনি কে আমি গরিব মানুষ কাজের সন্ধান করছি আপনার কি বছরের শেষে প্রভু রাজকুমার তার এই দীর্ঘ অনিশ্চিত যাত্রায় একজন সঙ্গী পেয়ে খুব খুশি হলেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তার সেই আরব সঙ্গে নিয়ে তিনি আবার বেরিয়ে পড়লেন কয়েক সপ্তাহ পরে তারা একটা বন্দরে এসে পৌঁছাল দেখে মনে হলো একটা ছোট্ট প্রভু আপনার রাজ্য থেকে আমরা অনেক দূরে চলে এসেছি আর সারা জীবন তো আপনাকে এক জায়গায় থামতেই হবে যাতে আপনার রাজ্যে যখন আপনাকে দরকার হবে তখন যেন খুঁজে পায় আপনি তো নিশ্চিত দেখছি কিন্তু কেন ভাবছেন যে ওরা আমাকে খুঁজতে আসবে মনে হলো তাই বললাম রাজপুত্র আর আরব বন্দরে নেমে আশপাশটা ঘুরে দেখতে লাগলেন জায়গাটা খুবই সুন্দর একটা সরাইখানায় বিশ্রাম নিতে গিয়ে সেখানকার মালিকের সাথে তাদের কথা হল সরাইখানার মালিক তাদের বললেন যে এখানকার রাজা তার সুন্দরী রাজকন্যাকে বিয়ে দেবে বলে পাত্র খুঁজছেন তিনি আরও বললেন যে রাজকন্যা কত উদার ও দয়ালু আরব লক্ষ্য করল যে রাজকুমার এর মধ্যে সেই অপরিচিতা সুন্দরীকে ভালোবেসে ফেলেছেন ও প্রভু! আপনি গিয়ে একবার দেখে আসুন। না না যাবেন না ওনা যাওয়া উচিত হবে না ওহ দয়া করে দেখুন আমার প্রভু নিজ সংসারী হতে চান প্রভু আপনার যাওয়া উচিত হুম ঠিক বলেছেন আমি নিজেই কালকে চলে যাব পরের দিন কথা মতো আত্মবিশ্বাস নিয়ে রাজপুত্র রাজপ্রাসাদে গেলেন লাল গালিচার উপর দিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে রাজাকে অভিবাদন জানালেন মহারাজ আমি আপনার কন্যাকে বিবাহের একটা সুপ্রস্তাব নিয়ে এসেছি তাই নাকি ঠিক আছে আমি তাহলে বিয়ের ব্যবস্থা করছি হ্যাঁ আমি বুঝতে পারছি মহারাজ, জানো তাই না মহারাজ কিভাবে যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমি খেয়াল করতেই পারিনি আপনি আমাকে যদি একটু বলে দিতেন আচ্ছা দেখো আমার মেয়ে এখনো অব্দি একশো বিরানব্বই জনকে বিয়ে করে ফেলেছে তাদের মধ্যে কেউই বারো ঘন্টারও বেশি সময় বাঁচতে পারেনি আর একটু ভেবে তোমার সিদ্ধান্ত আমাকে জানাতে পারো যদি তুমি চাও রাজকুমার কিছুক্ষণ ভাবলেন আর কোন রকম দ্বিধা না করে পরের দিন বিবাহের অনুষ্ঠানের জন্য আসবেন বলে জানালেন আর তারপর সরাইখানায় ফিরে গেলেন আপনি পাগল হয়ে গেছেন নাকি ভাই রাজকুমারী নিজেই কোনো বিপদে পড়েছে হয়তো হয়তো কোনো আমি জানতাম যে আপনি অবিচল থাকবেন প্রভু আমরা দুজনে তাকে অবশ্যই বাঁচাবো বিবাহের সেই অনুষ্ঠান একেবারেই অন্যরকম ছিল একদিকে বিবাহের জন্য প্রাসাদ সুন্দরভাবে সাজানো হয়েছিল আর অন্যদিকে প্রাসাদের পেছনে রাজকুমারের জন্য কবর খোঁড়া হচ্ছিল সবাই একেবারে নিশ্চিত যে এই বিদেশি রাজপুত্র হবে একশো তম ব্যক্তি যে বিয়ের পর প্রাণ হারাবে বিয়ের পর সেই তম ঘন্টা এল রাজকুমার একটা বিশাল কেদারায় তার স্ত্রীর সামনে বসে আছেন রাজকন্যা জানতেন না যে আরব যুবকটিও সেই ঘরে আলমারির মধ্যে লুকিয়ে আছে সে অপেক্ষা করছে কখন তাকে রাজপুত্রকে রক্ষা করতে বেরিয়ে আসতে হবে খড়িতে জোরে একটা শব্দ হল সময় হয়ে গেছে ধীরে ধীরে রাজকুমারীর লম্বা আস্তিন থেকে একটা চকচকে সরিস্রী বেরিয়ে এলো। যদিও রাজকুমার আক্রমণের জন্য তৈরি ছিলেন কিন্তু আশাতিত একটা ঘটনা ঘটলো। হঠাৎ বাতাসে একটা সুর ছড়িয়ে পড়ল রাজকুমার দেখলেন যে সাপটা তার দিকে এগিয়ে আসছে কিন্তু তিনি আর রাজকুমারী পাথরের মতো স্থবির হয়ে গেলেন সেই সুরের জাদু যে শোনে সেই আচ্ছন্ন হয়ে যায় কিন্তু যেভাবেই হোক সেই আরব যুবক জ্ঞান হারাল না সে আলমারি থেকে বেরিয়ে এসে সাপের টুটি টিপে ধরল আর তখনই সুর থেমে গেল আর রাজকুমার এবং রাজকুমারী সেই আচ্ছন্য অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তারপর আরব সাপটাকে একটা কাঠের পাত্রে পুরে মুখটা বন্ধ করে দিল আরে এই সঙ্গীত শুনে তোমার কিছু হল না কেন হুম সেটা এমন কিছু না রাজকুমার বড় কথা হল যে আপনি নিরাপদ আছেন রাজকন্যা অভিশাপ মুক্ত হলেন রাজপুত্র ও রাজকন্যা কাঁদতে লাগলেন যে এত দিনে দুজন দুজনকে খুঁজে পেয়েছে শুধু তাই নয় কয়েকদিন পরে সেই রাজ্যে একজন দূত সংবাদ নিয়ে এল রাজপুত্রের খোঁজ করল আর তাকে একটা সুসংবাদ দিল রাজপুত্র আপনার পিতা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন রানীমা আপনাকে ডেকে পাঠিয়েছেন তিনি আপনাকে ও রাজকন্যাকে দেখতে চান সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়ে গেল খুশি মনে রাজকন্যা রাজপুত্র ও তার আরব সঙ্গী রাজাকে বিদায় জানাল তারা ফিরে এলে মিশরে আনন্দের জোয়ার এলো বহুদিন ধরে উৎসব চলতে লাগল কিন্তু আরবের ফিরে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু কেন কেন তুমি থাকতে পারবে না তোমাকে কোনোদিনও ভিত্ত মনে করিনি তুমি আমার বন্ধু সে আপনার উদারতা প্রভু আর সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছিলাম আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের প্রখর প্রভু মাছেরা আমি সেই সোনালী মাথাওয়ালা মাছ যাকে আপনি একদিন বাঁচিয়েছিলেন কিন্তু এখন আপনি নিজের রাজ্যে ফিরে এসেছেন তাই এবার আমারও ফিরে যাওয়া উচিত আমি চিরকাল আপনার বন্ধু হয়ে থাকবো রাজকুমার আর আমি সব সময় আপনাকে রক্ষা করব রাজকুমার আমাকে আমার বাড়ি পৌঁছে দিলে আমি তোমাকে তোমার বাড়ি ফেরা থেকে কি করে বলতো বন্ধু রাজকুমার তার বন্ধুকে বুকে টেনে নিলেন চোখে জল কিন্তু মুখে হাসি রাজকুমার প্রায় মহাসাগরে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতেন যতদিন তিনি বেঁচেছিলেন তিনি আর তার সোনালি মাথাওয়ালা মাঝ বন্ধু হয়েছিলেন